সম্মানিত সারা বিশ্বের পিছ টিভির দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সম্মুখে ধারাবাহিক আলোচনায় সৌমের বিস্তারিত দিক নিয়ে আলোচনা করব আমি পরিচালনায় আছি ডক্টর মুসনউদ্দিন এবং আমার ডানে আছেন শেখ আব্দুরজ্জাক ভাই ইউসুফ আব্দুল মজিদ এবং আমার সম্মুখে আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানি বামে আছেন শেখানী তাদের মাধ্যমে ইনশা আল্লাহ রাজি সাক্ষাবের কি অর্থ সাক্ষাবের অর্থ হচ্ছে জুড়ে আওয়াজ করা চিৎকার করা বিশেষ করে বিবাদ বিসংবাদ এবং ঝগড়া ফাঁসাদ করে যারা চিল্লাচিল্লি করে জোরে আওয়াজ করে রসুলের কারিম সাল্লাহ আলী ওসাল্লাম শ্রিয়াম সাধনা পালনের সময় একজন মানুষকে অত্যন্ত ধৈর্যশীল এবং গাম্ভীর্যপূর্ণ ভাবধারায় জীবিত হয়ে প্রাণবন্ত হয়ে শ্রিয়াম সাধনা পালন করবে সেক্ষেত্রে সব ধরনের অশ্লীলতা অন্যায় কাজকে যেভাবে পরিহার করার জন্য রসুল কারিমসাল্লা সাল্লাম নির্দেশ দিয়েছেন ঠিক তেমনি ভাবে কারো সঙ্গে বিবাদে লিপ্ত হওয়া যেরকম পরবর্তী অংশে আছে নিচে তো কারো সঙ্গে বিবাদ বিতর্কে লিপ্ত হবে না যদি অন্য কেউ সায়ম কে গালি দেয় অথবা গালবন্ধু বলে খারাপ কিছু বলে তখন অত্যন্ত সবিনয়ে সে বলবে যে আমি আমি রোজাদার জীবনটাকে মার্জিত রুচি উন্নত জীবনে সে গড়ে তুলবে ট্রেনিং নেবে এ মাসে সাহেবজি একটু সংযুক্ত সুন্দর ব্যাখ্যা দিলেন জাহর খাই আসলে ইসলামে अल्लाह रब्लै आलमी गतिबादतर पिछने दो रही है एक दिक हलोर मध्यम आल्लाब्बुल्ला आलमीर नैकट्य अर्जन करा जाए पालन मीजे और समाज आदर्श वत्तम परेश सृष्टि कर नहीं आसा सम्भव है तो सियाम पालन जख करी जख रोजा रखी एर मध्यमे तो अल्लाह रब्ल आलमी नैकट्य अर्जन कर প্লাস যেন একটা পরিবেশ খুব সুন্দর পরিবেশ তৈরি হয় যে পরিবেশে শৃঙ্খলা সমাজ গড়ার জন্য একটা এই আবাদত গুলির বিশাল একটা ভূমিকা রয়েছে তার প্রয়োজন নেই আল্লাহ কিছু প্রয়োজন নাই এখানে যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ে না মিথ্যা আচরণ ছাড়ে না জুর হলো মিথ্যা কথা বলা অপরাধ আছে দুঃখজনক হলো মিথ্যার কারণে আজকে মানুষ এত ক্ষতিগ্রস্ত হচ্ছে সব জায়গায় একদম এই মিথ্যা ডাক্তার যত রুগী হত্যা করবে মিথ্যাট মিথ্যা অমুক মিথ্যা তমুক মিথ্যা দেখা যাচ্ছে লেখাপড়া জানে না অথচ সে বিরাট জাব্বা কুব্বা গায়ে দিয়ে আলেম সেজে বসে মানুষ তাকে জিনিসটা মানুষকে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 যে আমি নিজে হাতে শ্যামের প্রতিদান দিব এই জন্য যে সে তার প্রবৃত্তিকে ত্যাগ কর যখন মানুষ গালি দেয় কাউকে মিথ্যা কথা বলে তখন সে তার প্রবৃত্তিকে ত্যাগ করে না বরং মিথ্যা বললে তার ভিতরে প্রবৃত্তি থেকেই গেল আর যদি প্রবৃত্তি থাকে তাহলে আল্লাহ তাকে নিজে হাতে নেকি দিবেন না এই জন্যই রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে মিথ্যা কথা বলে তার শ্যাম হয় না মানে সে নেকি পায় না সাথে সাথে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 যে নিজে মানুষকে বললো কিন্তু কথার জোর এবং কাজের জোর অর্থাৎ মুখের সাথে সম্পৃক্ত যতন্যায় এবং কাজের সাথে সম্পৃক্ত যত থাক না কেন যত ধরনের অন্যায় সম্পৃক্ত অন্যায় সাধারণত এই দুইটাই থাকে দুইটার সাথে হয় ছোট বড় যাই হোক আল্লাহ তার প্রয়োজন নেই আমরা সামান্য একটি বিরতির পরে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 बर तुम औरल करेंहि मुस्लिम चतुर्थ खंड सत्क्यवहार और शिष्टाचार अध्याय्द এক হাজার ষাট হাদিস এই রমজানে রমজান হল রহমতের মাস সহরিক ইফতার তারা বি কাদ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 এই জন্যই রাসুল সাল্লাম বলেছেন যে মিথ্যা কথা বলে তার আহ তার মানে যতক্ষণ পর্যন্ত মানুষের মুখ এবং কথা সমান না হয়েছে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হয় না যে মুখে যে এক কথা বলে আর অন্তরে যে আরেকটা রাখে সে হচ্ছে জ্ঞানী মুনাফেক জ্ঞানকে বলে আমরা আলিমুন মুনাফি সে জ্ঞানী মুনাফিক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 অর্থাৎ মুখের সাথে সম্পৃক্ত যত অন্যায় এবং কাজের সাথে সম্পৃক্ত যত অন্যায় থাক না কেন মুখে মিথ্যা কথা বলা মোনাফি করা গীবত করা গালি দেওয়া চিৎকার করা মিথ্যা সাক্ষী দেওয়া কাজের সাথে সম্পৃক্ত যত কিছু থাক না কেন মানুষকে মারা খুন করা চুরি করা ডাকাতি করা জেনা করা দেহের সাথে যত ধরনের অন্যায় সম্পৃক্ত অন্যায় সাধারণত এই দুইটাই থাকার সম্পৃক্ত হয় ছোট বড় যাই হোক আল্লাহ তার প্রয়োজন নেই বলুক না কেন আলেম হন জাহেল হন যেই হোক না কেন মিথ্যা খারাপ আল্লাহ মিথ্যা কে করতে বলেছেন মিথ্যা যদি কেউ ত্যাগ না করে তাহলে পালন করে আল্লাহ নবী বলেছেন হাফি আয়াদা আত আমা সরা আল্লাহ আল্লাহাল আমাদেরকে যে সমস্ত হুকুম হিসেবে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সেগুলো আমাদের কল্যাণে আল্লাহ তিনি কোন সুবিধা লাভ করেন না আমাদেরকে আল্লাপাক যে সমস্ত হুকুম হক দিয়েছেন সে আমাদের কল্যাণ নিশ্চিত করবার যে আমাদের সৌভাগ্য আল্লাহ আল্লাপাক আমাদেরকে দেবেন দুনিয়াতে যা কিছু দিয়েছেন জীবন উপকরণ হিসেবে। এর চেয়ে আরও অনেক অনেক উন্নত আখ রেধায়ু আবকা আখার উন্নত তর শ্রেষ্ঠ তর সেই শ্রেষ্ঠ নেয়ামতগুলো আল্লাপাক আমাদেরকে দান করবেন বিশেষ করে রোজা যে আমাদের উপরে আল্লাপাক ফরজ করেছেন এই জন্য তো এমন পুরস্কারের ঘোষণা করেছেন যে আনা আসজি আমি সরাসরি যে রোজার কোনো পুরস্কার আল্লাপাক নির্ধারণ করে দেননি নিজেই তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন তো আল্লাপাক এখানে যে বলেছেন যে তার সমের আমার প্রয়োজন নাই অর্থাৎ তার সমকে আল্লাপাক গ্রহণ করবেন না এবং তার কোনো বিনিমা আল্লাহ তাকে দেবেন না শ্রমের সুবিধা থেকে এই ব্যক্তি বঞ্চিত হবে কারণ সে আচরণে এবং উচ্চারণে আল্লাহর নির্দেশ পালন করতে পারেনি এখানে কাউলা জোর হিসাবে এর ব্যাখ্যা হিসাবে আরেকটা জিনিস আমি বলতে চাই যে সেটা হচ্ছে যে কাউলাস জোর তো বাচনই আচরণ উচ্চারণ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 আমরা সব সময় জানি যে তিনি কথা বলেছেন কম কিন্তু উদ্দেশ্য নিয়েছেন ব্যাপক বিষয় আল্লাহ রাসুল সালামের কথাগুলি হলো জি জল কালিম তো এ কথাটিকে দিয়ে আমরা শুধু মিথ্যা কথা বা মিথ্যা কাজেই সীমাবদ্ধ করব না বরং যত রকমের ধোকাবাজি রয়েছে এবং যত রকমের মানুষের অধিকার হরণের বিষয়গুলি রয়েছে সবগুলি প্রতারণামূলক কাজ রয়েছে সবগুলি এর মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে পারি এক্ষেত্রে আমি আরেকটি মনে করি যে আসলেই আল্লা রাবুল্লাহ আলমিন যে ইসলামী আবাদতগুলি দিয়েছেন এই আবাদুতগুলির মাধ্যমে একটি যেন সমাজ একটি দেশ একটি জাতি বা একটা বিশ্ব যেন সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয় এই দিকগুলি আল্লাহ রাবুল্লাহ আলমিন এখানে রেখেছেন জি যেমন আজকে আমরা বিশ্বব্যাপী যেই সমস্যাটা বা যেই ব্যাধিটার জন্য বেশি আমরা পীড়া ভোগ করছি সেটা হলো দুর্নীতি তো যদি কোনো ব্যক্তি আল্লাহ রসুল সাল্লামের এই কথাটা চিন্তা করে যে যে ব্যক্তি শিয়াম পালন করছে আবার সে কথাবার্তার ক্ষেত্রে মিথ্যা প্রতারণা এবং কর্মের ক্ষেত্রে মিথ্যা প্রতারণা ও জাহেলি কর্মকাণ্ড এগুলি যদি সে বর্জন তারা যদি এই বিষয়টাকে সঠিকভাবে লক্ষ্য করতাম তাহলে আমাদের মধ্যে থেকে এমনি দুর্নীতি কমে যেত তো বিরত থাকা তাহলে রামাজান মাসে कौशल अवलम्बन मानव रुबी शैतन हम जिन रुवी शायत कर जा भरे यहाँ और जिन मानुष आसले तो जख सुनकर विच्युत हो जाए तक क्षतिग्रस्त हो जाए तो इफतार रसल सलम कर पानी दिए ना खजूर दिए विषयादी हमें किसु किसू जिन ये इे करी जार फा जाने मुनाफाखरि जरा रेन जा मानुष के कष्ट दीते चाचन मानुषर जो सियाम कष्ट साध्य हक यम एक चिंता भावना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 কিন্তু না হওয়া পর্যন্ত রাস্তায় দাম বেড়ে যাচ্ছে আবার দাম বাড়াচ্ছে মনে করি আপনি একটু ইঙ্গিত দিয়েছিলেন আমাদের প্রেক্ষাপটে দুই চারটা কথা আপনি সংযোগ করবেন ধন্যবাদ আসলে সিয়াম সাধনা এটা আল্লাহ আল্লাপাহাকের একটা হুকুম এবং আল্লাহ আল্লাপাহাকের নৈকুট সান্নিধ্য লাভের একটা শ্রেষ্ঠ উপায় তাকোয়া এবং ক্ষুধাভীতি অর্জনের জন্য সিয়াম সাধনা একটা শ্রেষ্ঠ উপায় কিন্তু যারা আমরা এই ধরনের রকমারি ইফতারি তৈরি করা এবং যারা যারা ব্যবসায়ী তারা মূলত ব্যবসায়ী চিন্তাভাবনায় এই ধরনের এগুলো তৈরি করে আর যারা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 कपड़ रामजान के लक्ष्य करवि सबके गुदमजात पर्याप्त उद्योग नेहज हो अवश्य प्रत्येक व्यक्तर जनता जरूरी सहज हतो बेसि सेन कर मूलत प्रवृत्ति के त्यागर इबादत करा কিন্তু রামাজন যখন আসে তখন দেখা যায় প্রত্যেকটা মানুষের প্রবৃত্তি বেশি হয়ে যায় খাওয়ার চাহিদা বেশি পোশাকের চাহিদা বেশি তো প্রত্যেকটার যখন চাহিদা বেশি হয়ে যায় তখন চাহিদা অনুযায়ী বাজারে বস্তু সাপ্লাই থাকে না তখন এটা এমনিতে তার দাম বেড়ে যায় মানে যারা দিবে তারা সেই পরিমাণ দিতে পারে না চাহিদা যত আছে মানুষ যদি ওইদিকে মানুষ যদি তার প্রবৃত্তিকে কমিয়ে দশ প্রকার এফতারের ব্যবস্থা করতে হবে দশটা তরকারি করতে হবে দশটা জামা কিনতে হবে রামে যদি এরূপ করতে না পারে ঠিক প্রত্যেকটা মানুষের জন্য তেমন জরুরি যেন মানুষ রামানজান আসলে প্রবৃত্তির যেন অনুসারী এত বেশি না হয় তোমরা থেমে যাও এটার মাফুমটা কি এই বিশেষ করে এই মাসের সাথে এটার কি সম্পর্ক এবং কি হওয়া উচিত আসলে হাদিস আমাদেরকে এমন একটা সুসংবাদ যেন দিচ্ছে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 दौराते शुरू कर रमजान पूर्वे विभिन्न अश्लील गान बजना इत्यादि नहीं व्यस्त थकें रमजान आसार पूर्व देखा जाए मानसिक प्रस्तुति जन हो जागुली बर्जन करते এটাই যেন বোঝা যাচ্ছে যে সেই হাদিস থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিন অটোমেটিক এই আহ্বান দেওয়া মানে হলো এরকম একটা পরিবেশ পরিস্থিতি আল্লাহ রবী আলমিন সৃষ্টি করে দেন যেই পরিবেশটাই মানুষকে ভালো কাজের দিকে আরো উৎসাহিত করছে আরো প্রেরণা দিচ্ছে এবং ভালো কাজের দিকে মানুষ অগ্রসর হচ্ছে এবং এই পরিবেশটাই যেন মানুষকে খারাপ বর্জন করার জন্য একটা উৎসাহ দিচ্ছে বা বর্জন করার একটা সহজ সহায়তা দিচ্ছে আমরা এই দৃষ্টিকোণ থেকে এই হাদিসকে বুঝবো এবং এটা একটা রমজান মাসের বিশেষ ফজিলত হিসাবেই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে এখান থেকে আমরা অনেকগুলি জিনিস জানতে পাচ্ছি একটা প্রথম জিনিস জানতে পারছি যে আল্লাহর কাছে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 ইতিমধ্যে জানতে পারলাম শেষ আলোচনা যিনি করছিলেন মুখে দুর্গন্ধ হলে সেটা দুর্গন্ধ নয় মূলত সেটা হলো আতর মেস্ক এবং আমরচে সুগন্ধে হবে রোজাদার এই ফজিলত রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে আলমলামাদের কাছ থেকে রমাদানের উপরে সৌমের উপরে আলোচনা শুনতে পাবো এইতটুকু বলে আমি আজকের এই অনুষ্ঠান শেষ করছি আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি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 ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া ইস টিভির সাথে থাকুন আপনার জাকাতো দানের অর্থ পাঠাতে পারেন সাতচল্লিশ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 আল্লাহকে রাজি করা যায় তা জানতে হলে দেখুন পথ ও পাথেও শুধু বাংলায় দেখুন পথ ও পাথেও প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল সাড়ে টায় বাংলাতে সে পিস টিভি বাংলায়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 क्यों चलते आल्लाये सब समय देखा जावार पुजी प्रति रविवार रत साढ़े दस टाय बांगशे और रसटाय भारत पीस टी बांगल्